الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعین اما بعد باب ما جاء في الله وقول الله تعالى يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا ها هنا قوله الذين قالوا لإخوانهم وقعدوا لو أتعون ما قتلو وفي الصحيحة نبي حريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال احرس على ما ينفعك واستعين بالله ولا تعجز লাউবা সম্পর্কে আল্লাহ এবং রসুল কি বলেছেন এই ক্ষেত্রে লেখক দুইটি আয়াত নিয়ে এসেছেন যে আয়াতগুলিতে মুনাফেকদের কথা বলা হয়েছে যে তারা লাও বলে আক্ষেপ করেছে অতীতের ঘটনা ঘটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে তারপর যদি এইরকম করতাম তো এরকম এরকম না করলে এরকম না এরকম বলবে না স্পষ্টই যে হাদিসটি নিয়ে আসা হয়েছে এখানে সেই হাদিসে নিষেধ করেছেন যদি বলে আক্ষেপ করতে যদি এরকম করতাম তো এরকম হইতো যদি এরকম করতাম না তো এরকম হইতো না এরকম বলতে নিষেধ করেছেন কারণ এটি হচ্ছে शयतान के मुसीबतरते भाग्य रेखे तग्य मालिक आल्ला जादार अल्लाह आल्लाहा भाग्य निर्धारण कर আর আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে যে কোনো ক্ষেত্রে বিবাহসাদী করলেন কোন এক জায়গায় ভালো মনে করেই করলেন কোন বন্ধু বান্ধব পরামর্শ দিল জায়গায় বিয়ে করলে ভালোই হবে অমুক যে এক পাত্রী আছে অথবা নিজের মেয়ে বোনের বিয়ে দিলেন ভালো ছেলে মনে করে বিয়ে দিলেন কারো কথা শুনে হয়তো আরো আগ্রহী হলেন হয়তো আগ্রহী হচ্ছিলেন না কিন্তু অমুক ব্যক্তির পরামর্শ ওর উপর ভালো আস্থা করলেন যে লোকটি তো ভালোই পরামর্শ ভালোই দিচ্ছে বিয়ে দেওয়ার পরে দেখলেন যে না ভালো হলো না বা বিয়ে করার পর দেখলেন ভালো হল না তখন বলতে শুরু করলেন না শুনতাম না। আরেক জায়গা থেকে খোঁজ এখানে না করে ওই কাজটি যদি করতাম ভালো হইত এইরকম কথা বলতে নিষেধ করা হয়েছে কারণ এর লাভ কিছু নেই অতীতে যা ঘটার ঘটে গেছে যা হওয়ার হয়ে গেছে এখন সংশোধনের পথে আসুন যথাসাধ্য বিপদাবদ থেকে বাঁচার চেষ্টা করুন কিন্তু আর আক্ষেপ করে যদি যদি বলে কোনো লাভ নেই ভবিষ্যতে আপনি ভালো করে। আমি যদি এরকম না করতাম তো এরকম হতো না এই কথাই বা জানলেন কি করে। আল্লাহ যা তকদিরে রেখেছেন তাই হয়েছে তাই মহান আল্লাহ রব আসাদ করেছেন মোনাফিকরা বলতো मुनाफे अंतर इी नहीं रही भावत क्षतिग्रस्त हो, हो गई পরিবারের লোক বা নিজের বংশের কোন লোক শহীদ হয়ে গেল তখন তারা বলতো যে লৌ কানা মিলাল আমাদের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি কোন ক্ষমতা থাকতো যদি রসুল্লাহ নিতেন যেমন আবু বাকর উমর উসমান আলী অন্য অন্য সাহাবে পরামর্শ নিচ্ছেন যদি আমাদের এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন রকমের আমাদের আওয়াজ থাকতো আমাদের কথার কোনো ওজন থাকতো গুরুত্ব থাকতো আমাদের কথা নিতেন মা না হা তাহলে এখানে আমরা হইতাম লৌ আমরা মদিনায় থেকে প্রতিরক্ষার ব্যবস্থা নিতাম ঘরে থেকে লড়াই করতাম কাফিরা যখন আসতো ঘরের মধ্যে ঢুকতো মদিনার মধ্যে ঢুকতো তো গলিত গলিতে লুকিয়ে তখন তাদেরকে মারতাম গেরিলা যুদ্ধ করতাম খোলা মাঠের অনক্ষেত্রে এসে এরকম লড়াই করতাম না আর এরকম আমরা আল্লাহ বিশ্বাসী নাই পরকালে বিশ্বাসী নয় আখেরাতে বিশ্বাসী নাই জান্নার জাহান্নার কিছুতে বিশ্বাসী নয় সুতরাং তারা বেঁচে থাকতে চায় আলফাসা নাই কাফের মুশ্রেক বেদিন যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নাই তারা পছন্দ করে যে হাজার হাজার বছর বেঁচে থাক তাদের কামনা মনের কামনা মনের বাসনা যে পার্থ এইরকম বলতো মোনাফিকরা সুতরাং মুসলিমরা এরকম বলবে না লৌকানা মিরাল আমি আমাদের পরামর্শ নেওয়া হলে আমরা ক্ষতিগ্রস্ত হতাম না আমাদের পরামর্শ নেওয়া হলে ওদের সত্তর জন নিহত হতো না শহীদ হতো না মোনাফিকরা যখন তিনশো বেরিয়ে চলে আসল রাস্তা থেকে যুদ্ধের জন্য যখন হলেন। তখন এক হাজার সংখ্যা রাস্তায় গিয়ে আবদুল্লাহ বিন অবয় মোনাফিক যে মোনাফিকদের নেতা সে তিনশো জন তারা দল বলো এই কথা বলে যে আমার আমাদের পরামর্শই যখন নেওয়া হল না আমাদের কথা যখন কোনো মূল্যই নেই তারা ঘর থেকে বেরিয়ে যেতে চাইছিল না যুদ্ধের মাঠে আমার এখানেই থাকবো আমাদের পরামর্শ দেখলেন না আমরা বীরপুরের মতো লড়াই করবো কাপুরের মতো ঘরে ঢুকে থাকবো আর যখন মারবে এসে ঘরে তখন আমরা প্রতিরোধ করব আর প্রতিরক্ষার ব্যবস্থা তখন তাদেরকে মারবো না এই কাজ করবো না মুজাহেদ বীরপুর ও সর খোলা মাঠে লড়াই করব কাফেদের বিরুদ্ধে তখন তারা এই কথা বলেছেন সত্য যখন শহীদ হয়ে সতের জন শহীদ হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদেরই থাকবে এর হেকমত জানান আল্লাহর পক্ষ থেকে তিনি কথা বলছেন যে এই জায়গাটি ছেড়ে দিলে এখান থেকে পিছন দিক থেকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে কাপেরা তখন খালিদ্দিন অলিদ কাফ্রের নেতা রাজিয়া আল্লাহ তারও পরে মুসলমান হয়েছেন पेफते भेबेन सामने दिक्कत তখন ড্রাগ দিয়েছে তোমরা এসো আমরা একটি সামান্য নাফারমনি করার কারণে যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হইতে হয় তাহলে আজকের মুসলিম ইমানের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজা হাকাত চারিত্রিক অবস্থা পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা অর্থনীতি রাষ্ট্রনীতি সমস্ত ক্ষেত্রে আল্লাহ এবং রসুল্ল বিরুদ্ধাচরণ করছে কুফুরি পর্যন্ত করছে নামাজ ছাড়া মুসলিম নামাজ করে তারা বেঁচে থাকবে কি করে জালেমদের সামনে তারা টিকে থাকবে আর জালেমদের জুলাচারের শিকার কেনবা হবে না তারা আরেকটি আয়ত রয়েছে মহান আল্লাহ রানী আল্লা কালুল যারা বলেছিল তাদের ভাইদেরকে ওয়াকা আদু আর তারা বসে থেকে গেছিল মানে যুদ্ধ করতে যায়নি যুদ্ধ করতে তারা যায়নি মোনাফিক ভাইদের ভাই। তারা বসে থেকে গেছিল নিজের নিজের বাড়িতে তারা যুদ্ধ যায়নি জেহাদ করতে যায়নি লাউ আতা মা কোতালু এরা যদি আমাদের কথা তাদের ভাই মানে তাদের বংশের কিছু মমিনা লড়াই করতে চলে গেছিল আনসার তারা বলছে যে তাদের ভাইদেরকে তারা বলেছিল নিজেরা লড়াই করতে যায়নি এবং যারা শহীদ হয়ে তাদের সম্পর্কে তারা এই মন্তব্য করেছিল যুদ্ধে শেষ আর মা কোতালু তারা যদি আমাদের আনুগত্য করত আমাদের কথা মানত তারা কি পরামর্শ দিয়েছিল বাড়ি যে থাকে যেও না তোমরা কোনো একটা বাহানা করে দাও কোন একটা অজুহাত পেশ করে দাও যে আমি অসুস্থ আমার স্ত্রী অসুস্থ কারোর ছেলে অসুস্থ করে দাও আর না হলে আমরা এখানে আমরা এখানে মদিনার ভিতরে থেকে লড়াই করব যখন দেখো মদিনার গলিতে গলিতে কাপেরা ঢুকেছে তখন তাদেরকে মারব পুরা একটা কিছু বলো যাতে বাইরে যেতে না হয় যুদ্ধ করতে লাও তাও না তারা যদি আমাদের কথা শুনতো মা কোতালু তাহলে তারা নিহত হইতো না তারা প্রণক্ষেত্রেও যেত না যে হাতের মাঠেও যেত না আর তারা নিহত হইতো না তাহলে মানুষের জীবন কি নিজের হাতে আল্লাহ এগুলি হচ্ছে মোনাফেকদের কথা বলেছে কেউ নিহত হইত না মতো আমাদের ভাষা আমাদের চালচরণ আমাদের কথাবার্তা হবে না আজকালকার বহু মুসলিম ইনশাল্লাহ বলতে লজ্জা পায় ইনশাআল্লাহ বলবো তো নিবে হিন্দু সমাজে বাস করে যারা ইহুদি খ্রিস্টানদের সমাজে পশ্চিমা দেশগুলিতে ওখানে বাস করে না হিন্দু কলিকদের সাথে ইনশাল নেই আল্লাহ যদি চাই সব কথা নেই আল্লাহর দয়া সব কথাবার্তা নেই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ বলে চিনে নেবে মুসলিম মার মুসলিম আছে আলহামদুলিল্লাহ বলছে ইনশাল বলছেন না আল্লাহ যদি চান না তার মানে কি আপনি সেকুলার আপনি ধর্মকে উপেক্ষা করেন আপনি কিছু লোক আছে বরং আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম যখন যে এরকম পরিবেশ দেখে তেমন সেইরকম কথাবার্তা বলে যখন ধার্মিকদের মজুরি সে বসে তখন একটু এসব কথাবার্তা বললো আর যখন দেখলো না এখন প্লেন চেপেছি এখানে একটি দাঁড়িয়ে খুঁজে পাই না পারি না আলহামদুলিল্লাহ না সুভান কিছু না কোনো জি কিরাজ না যখন যে রকম পরিবেশে তখন সেইরকম তাল দেয় আজকাল ওই কিছু আছে বেশিরভাগ ওই রকম যখন দেখলে দাড়ি আল্লাহ চেপে গেছে বা কথাবার্তা বলছে তখন এটা ওয়াজের কাছে লাগিয়ে দিলাম যে পছন্দ করে পছন্দ করে আর যখন দেখলে যে সব মাসাল চেনা যায় না এইসব এদের না। আর এদের চাল চলানো তারা মুসলিম লাগানো আছে আমি দেখেছি দেখলাম আমাদের মত লোক তারা গান বাজছিল ক্যাসেট এর কোনো বাজের ক্যাসেট বা একটা কোরআনের ক্যাসেট লাগিয়ে দিল এগুলি হচ্ছে মোনাফিকে আচরণ মোনাফিকি আচরণ যখন যে সময় তখন সেই রকমের তাল তাল তাল মিলিয়ে চলে সময়ের সাথে অবস্থার সাথে না মমিন সবসময় মমিন থাকবে সেই বোার ইতিহাদিস যেসব বস্তু বা যেসব যত্নবান হচেষ্ট প্রয়াস চাল আপনি আপনার জন্য যেসব কাজ যেসব কথা উপকারী দিনের ক্ষেত্রে উপকারী দুনিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে উপকারী পরকালের ক্ষেত্রে উপকারী এইরকম কাজের ক্ষেত্রে কথার ক্ষেত্রে আপনি সচেষ্ট হন চেষ্টা করবেন কোন কথা বলার কোন কাজগুলি করার যেগুলি আপনার জন্য ইহকালে কাজ দেয় পরকালে কাজ দেয় ইহকালে কাজ দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে সব কাজই করা যাবে না ওই কাজগুলি করা যাবে যেগুলি পরকালকে ঠিক রেখে ইহকালে বললে পরকাল ঠিক থেকে ইহকালে কাজ দেবে সেই কথাগুলি বলা যাবে সেই কাজগুলি করা যাবে বুঝতে পারেছেন কথাটি না বুঝতে পারেননি কারণ অনেক কাজ আছে যেগুলি হয়তো ধর্মের ক্ষতি করবে আপনার আখেরাতের ক্ষতি করবে কিন্তু পার্থিব লাভ আছে যেমন হারাম উপায়ে টাকা পয়সা আয় উপার্জন করা ঠিক কেনা জোয়া খেলা মদের ব্যবসা করা সিটির ব্যবসা করা রাতারাতি পড়লো হারাম ব্যবসা করা বা কালে সিগারেট বিক্রি করা জাদা বিক্রি করা তামাক বিক্রি করা হুক্কার ব্যবসা বারবার বার শপের ব্যবসা লাভ আছে না লাভ নেই ডিসের ব্যবসা ডিসের আপনি মেকানিক ডিস ঠিক করেন আপনি তাহলে এইসব কাজ কি ইন্টারনেটের ব্যবসা অনেকে ভাবতাম ইন্টারনেট তো ভালো দিক আছে ভালো দিক আছে খারাপ দিক আছে কোন দিকটা বেশি ব্যবহার হচ্ছে তারপর আপনি ভালো দিক দিয়ে পেটের ভাত হবে কিনা আজকাল সমাজের অধিকাংশ লোক পাপিস্ট যায় ওই ক্যাফে তে এই জন্য হয়তো শতকাল পাঁচজন আপনার ব্যবসা পঁচানব্বই পাপের উপর নির্ভর করে আপনার উপরজন যাদের পক্ষ থেকে আসছে তারা পাপ করছে আপনার ওখানে এসে। তাহলে তো আখেরাত পরকালকে সুন্দর রেখে আমি আমার জান্নাত রাস্তা ঠিক রেখেছি ওই রাস্তার উপর আছে তারপরে দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে যেগুলি আপনার উপকারী সেই কাজগুলি করুন আপনার নামাজ পাঁচক তো ঠিক আছে ঠিক থাকার পরে ডিউটি আপনার আট ঘন্টা রকম আপনার জীবনে বহু উদাহরণ আসবে যেগুলি এখানে বর্ণনা করার সুযোগ নেই কিন্তু মূল কথা বলে দিলে আপনি তার উপরে বুঝতে পারবেন যে কোনগুলি আপনার আখের হাতকে বহাল রেখে আপনি দুনিয়ার ক্ষেত্রে আপনি যত্ন আখেরাতের ক্ষেত্রেও যত্নবান হইতে হবে আর দুনিয়ার ক্ষেত্রে যত্ন মান হইতে হবে আপনার আখেরাতে পরকালকে ঠিক রেখে আল্লাহর বিধানের আওতা থেকে আল্লাহ না বলা তুমি কি হয়ে যাওয়া না নিজের হেম্মত কে হারিয়ে দিও না নিজের মনের সাহস কে তুমি দুর্বল করে দিও না মনে সাহস যে আমি করতে পারবো মানুষই করতে পারে তারা করতে পারছে আমি করতে পারবো না তারা পাঁচ অত নামাজ পড়তে পারে আমি পারবো না তারা ফজরে উঠতে পারে আমি ফজরে উঠতে পারবো না জাগতে পারবো না আমি করতে পারবো না আপনার মন এত দুর্বল গাড়ি চালাতে পারি আমি পারবো না কত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এত গাড়ির মধ্যে না পারবো না অনেক লোককে এরকম দেখা যাচ্ছে না আমি গাড়ি চালাতে পারবো না এত মন দুর্বল আল্লাহ না এই ডিউটিতে গেলে পাঁচটায় উঠতে হবে সকালে সারা জীবন আমার ঘুমাবার বদ অভ্যাস বিশেষ করে হুজুর টাইপের লোকেরা যারা মাদ্রাসা পড়া মানুষ আর ওই মসজিদে থাকা মানুষ হাফেজ মানুষ এদের কাজই হচ্ছে সকালে ঘুম ছাড়বো কি করে না হবে না আমার দ্বারা বলছে আজাজই তা আজাজ দুর্বল করবে না দুনিয়ার ক্ষেত্রে উদাহরণ দিনের ক্ষেত্রে উদাহরণ আমার দ্বারা কি এই কাজ হইতে পারে আমার দ্বারা কি সম্ভব না সবকিছু সম্ভব আরবিতে একটি প্রবাদ আছে হেম্মাত রেজাল রাস্তাঘাট তৈরি করছে হেম্মাতুর রেজাল তুজিল জেবাল আপনি হেম্মত করুন যে আমার দ্বারা সব কাজ হইতে পারে তার দ্বারা হইতে পারে আমার দ্বারা হবে না কেন সে ফজর পড়তে পারে সে তার পড়তে পারে আমি কেন পারবো না ইন আসা যদি কোন বিপদ আপদ আসে সাহস করে কিন্তু আমি এইরকম করতাম তো এইরকম হইতো আর এইরকম করতাম না তাহলে এইরকম হতো না গাড়ি যদি না শিখতাম খামাখাই তাহলে করতে যেতাম না আর অ্যাক্সিডেন্টও হতো না এখানে দামবাম সেন্ট্রাল হসপিটালে একটা কাশ্মীরি ডাক্তার ছিল কয়েক বছর আগে দীর্ঘদিন ছিল একবার কোন রকম চলে এসছে এই ঘটনা আমাকে তার পরিচিত ব্যক্তি শুনিয়েছে সত্য ঘটনা একবার চলে এসছে কোন রকম সৌদি আরবে তার ফ্যামিলি পাঠাইতো আসতো যেত আসতো যেত সে ভয়ে যেত না যে ফ্লাইটে চাপবো আর জানি না যদি অ্যাক্সিডেন্ট হয় তো কোন রকম বাঁচতে পারি আঘাত খে কিন্তু ফ্লাইট যদি অ্যাক্সিডেন্ট করে তো জীবনেও বাঁচবো না একবারে ছাতু হয়ে যাব তাই না গোস্তও খুঁজে পাওয়া যাবে না যে ওর গোস্তই কোথায় আছে না আমি এই কাজ করতে পারবো না ভয়ে যেত না সে যাই না তারপরে কেমন করে যে গেছে এই হচ্ছে আজিজ কোন মন দুর্বল হয়ে যাওয়া না মমিনের মন দুর্বল হয় সব কাজ করতে পারবো আশ্চর্য কথা আপনার মত যদি আসেন কোন শক্তি ঠেকাতে পারবে বড় বড় রাজা প্রেসিডেন্ট তাদেরকে পারলো না তার তার বালা যখন কোন শক্তি এই তারপদ করতে পারলো না হ্যাঁ পারলো জিয়াউল হক যখন মত আসলে পাকিস্তানের জিয়াউল হক ফ্লাইটে ধ্বংস হলো শেখ মুজিবের যখন মত আসলে কোন শক্তি তাকে কত সবাই তার বন্ধু সবাই বন্ধু না হলে তার আন্দোলনে কেউ সাঁত দেয় নাই জিয়াউর রহমান তার অধিকাংশ লোক বন্ধু ছিল তার যুগে কিন্তু তারপরে তাকে কেউ বাঁচাতে পারলো না যখন আল্লাহর পক্ষ থেকে আফত মুসিবত চলে আসলো এই মুসিবত থেকে কেউ উদ্ধার করতে না কাঁচার লোক রে তাকে এইভাবে ইউফ আল্লাহ ইসলামের ঘটনা বিস্তারিত সুরাই ইউসুফ পুরো বর্ণনা করার পরে বলছেন লাকাদ কান আফি কাসা সাহিম পূর্ববর্তী লোকদের ঘটনাতে শিক্ষণীয় বিষয় রয়েছে ইব্রত রয়েছে উপদেশ রয়েছে जन्न। मोटा खाए मोटा बुझे तर लेलिले भारत इंदिरा गांधी हिंदु भरोसा मुसलमान भरोसा ही सिक्योरिटी बडीगार्ड हिसाब से जी और जी खूब अनगत जो शिख देर पर भरोसा करल बडीगार्ड शिख হোসেন আরবদের সে বীর পুরুষ তার সামনে দাঁড়াই কে বরং সমস্ত মুসলিম বিশ্বের যত দেশ তার মধ্যে সে তার সামনে দাঁড়াই কে কিন্তু যখন মত চলে আসলো আজাবে এল চলে আসলো উপদেশ সে ভালো না মন্দ সেটি বিষয়বস্তু নাই কিন্তু কথা হচ্ছে আল্লাহ যখন পক্ষ থেকে যখন আসবে তাকে কেউ দূর করতে পারবে না তাহলে আজাব থেকে বাঁচার উপায় হচ্ছে আর ফেরানোর মতো তখন তবা করবেন এরকম কাজ করলে হবে না শেষ মুহুর্ত সবাই তবা গলায় যখন ফাঁসি ঝুলে গেছে তখন তবা করা তখন কোরআন হাতে নাও তখন লাইল্লাহিল্লাহ পড়া আল্লাহ মাফ করে দিক আল্লাহর কাছে তোবা করে আল্লাহ মাফ করে যাব মমিনদের মুসলিমদেরকে मुसलिम आल्लाटना बलिमे तुम उपदेश दस बीस पचिस त्रिश चल्लिस पंचाश सत्तर बच्चों बस हो जाह चेना के चेनारूझ নামাজ পড়তে হবে মুসলিম হয়ে জীবন যাপন করতে হবে ধার্মিকতার জীবনযাপন তার জীবন যাপন করতে হবে এই কথা কোনোদিন চিন্তা আসেনি আজকে যখন গলাটি পাগেছে তখন না তো নবী করিম সালামিখেছে আল্লাহ কাপুরুষতা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি আমি যেন কাপুরুষ না হই অল বহুল আর কৃপনতা থেকে কৃপন বখিল যেন না হয় অমিন আল্লাহ আজ যে আলকা আর আমার মনোবল দুর্বল যেন না হয় অলস এখন আমার মধ্যে আশ্রয় নেন যখন তখন মিথ্যা কথাবার্তা বলেন একদিন চোর ধরা পড়ে যেতে পারেন আপনি ঠিক না যে কোনো ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে উদাহরণ দিচ্ছি আপনি জীবন জীবনযাপন না করে কোন আপনি কোম্পানিতে চাকরি করেন আর দুই নম্বর কাজ করেন 10 টাকার পার্চেজিং করেন দেন 20 টাকার বিল একদিন তারপরে যখন মুসিবত আসলো আর বছর জেল হয়ে গেল এত টাকার ফাইন হয়ে গেল যদি লেগে গেল তখন হায়া করলে হবে কারণ আপনি ভুল পথে চলেছেন আপনি সৎ পথে চলুন সত তার জীবন যাপন করুন আল্লাহ ভিরু তার জীবন যাপন করুন আর তারপরেও যদি কোনো মুসিবত আসে তারপরে যদি কোনো না যদি যদি যদি এসব কথা বলিও না ফালা তাকুল্লাও তারপরে আল্লাহ বলিও না বিপদ চলে আসলে যদি বলিওন লাউ আন্নি ফালতো কাজা লাক যদি আমি এরকম করতাম তাহলে এরকম হইতো যদি এরকম করতাম না তো এরকম হতো না এরকম বলবে না बर की बल्ब कारण घटना घटे भानतीतर क्स नहीं क्ले तुम कद्दारल्ला निर्धारण करदार्लह मानकदी निर्धारण करल जे तू कर আমি আমার জন্য যথাসাধ্য যা কিছু করার আমি করেছি আমি যে ভালোভাবে গাড়ি চালিয়েছি ভালোভাবে চলাফিরা করেছি ভালো আমি জীবন জীবনযাপন করেছি বাকি আল্লাহর পক্ষ থেকে যাওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার কিছু করার নেই আল্লাহর ইচ্ছা সবকিছু মানে আল্লাহ আল্লাহর তকদির উপর বিশ্বাস এবং আল্লাহ রবুল্লা আলমের কুদরত ক্ষমতার প্রতি বিশ্বাস এবং আল্লাহর তকদিরের ফেসালার উপর সন্তুষ্টি প্রকাশ যে কথাটি বলছি তারা শাহ ফায় বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তুমি যা ভাগ্য নির্ধারণ করেছে। করেছ তার উপর আমি সন্তুষ্ট নাই এবং আল্লাহ আমলার শেতান কারণ লাউ বললে শয়তানের কর্মের সুযোগ খুলে যায় তাফত আমলা শেতান শয়তানের কর্মের রাস্তা খুলে যায় শতান তখন কর্ম করতে পারে শয়তান তখন আপনাকে বিভ্রান্ত ধীরে ধীরে করতে रालिकता सरा तक बहु पापे लिप्त करते जाएज ना जायून नहीसाबिर ये झड़ बतास गाली गाल जो निषेध इस सम्पर्क क्यों निषेध बतास निजेथा ঘিঝড় নিজের পক্ষ থেকে আসেনি কার্লার আদেশ আদেশ করা হয়েছে তার কোনো ক্ষমতা নেই সুতরাং তোমার যদি কোন ক্ষয় হয় তোমার ঘর বাড়ি উড়ে যায় কোনো কারো প্রাণহানি হয় তোমার আপনজনের মানে আল্লাহর তকদের উপর সন্তুষ্ট থাকো ঝড় বাতাস বৃষ্টি মৌসম কে গালি গালাজ করবে না অন্য হাদিস এর আগে এই হাদিস হয়ে গেছে বলেছেন লু রিহ রিহ আরবিতে একটি শব্দ হচ্ছে রিহ আর একটি হচ্ছে রিয়া ও এই দুইটি শব্দের মাঝে পার্থক্য করেছেন রিহি সাধারণত ওই ঝড়কে বা ওই বাতাসকে বলা হয় যেটি মানুষের নয় প্রতিকূলে মানে ক্ষতিকর এমন বাতাস যা ক্ষতি ক্ষতিকর তার মানে ঝড় ঘূর্ণিঝড় কাল বৈশাখী ঝড় যে কোনো ঝড় যাতে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এই সময় ঝড় হলে আমের সময় ঝড় বাতাস হয় তাহলে লাভ না লস লস লিচুর সময় লস ফল রয়েছে গাছে ঝড় বাতাস হলে সব পড়ে শেষ হয়ে যাবে এইরকম ধান পেকে রয়েছে গম পেকে রয়েছে জমিনে আর যদি বেশি বাতাস হয় তাহলে সব উসুয়ে যাবে ঝরে যাবে লস তো যেই বাতাস দ্বারা মানুষের ক্ষতি হয় তাকে রিহ বলা হয়েছে আল্লাহ আজাবের বাতাসের ক্ষেত্রে আজ ঝড়ের ক্ষেত্রে শব্দ উল্লেখ করেছেন কারিমে। আল্লাহ এই বাতাসকে বাতাস কি করে নিয়ে নিয়ে দিয়ে যায় এক থেকে অন্য জায়গায় আর আল্লাহর রহমত যে এলাকার উপর বর্ষিত হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা আল্লাহর আদেশ তখন সেই এলাকায় তখন বৃষ্টি বর্ষণ শুরু হয় আর বৃষ্টি না হলে জমিনে ফসল পানি জন্মাবে না সেখানকার লোকেরা খেতে পাবে না দুর্ভিক্ষ শুরু হবে সেই রকমের বাতাসকে আল্লাহ রিয়াহ বলেছেন আর যে জাতিকে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেন সেই জাতির এই ঝড় সম্পর্কে বলেছেন কথা বলেছেন সম্প্রদায়কে ধ্বংস করার ক্ষেত্রে তো যদি ঝড় বা বাতাসের কারণে তোমাদের ক্ষতিও হয় তো তোমরা গালি করবে না देखो, देखो, कर, कर। ने ने और बाली और धूल आमदम शहर ढुके पड़े तक चला फिर मुश्किल हो जाए पचंदन अपछंदन अपछंदन यदि गाली गते पक्ष अल्लाह तुम्हारे कमना करी बतासर मंगल दिक आगे खराब है पाना का चाहे और भलो दिक्ट चाहिए मंगल এই বাতাসের মঙ্গল আমি কামনা করি আর কি বা আমরা কামনা করি ওয়াখাইরা আর এই বাতাসে যে কল্যাণ বা মঙ্গল নিহিত আছে তা আমি কামনা করি বা আমরা কামনা করি ওয়াখাইরা মা ওমেরাত আর এই বাতাস যে কল্যাণের জন্য আদিষ্ট হয়েছে সেই কল্যাণ আমি কামনা করি বাতাস আল্লাহর পক্ষে আদিষ্ট হয়েছে ভালো কাজের আদিষ্ট হয়েছে বাতাস যাও সেখানে বৃষ্টি বর্ষণ হবে এটি কি আল্লাহর পক্ষ থেকে মঙ্গলের আদেশ তাই সেই কামনা করতে হবে খাইরে খাই মা ও মেরাত আর সেই মঙ্গল কামনা করি যার আদেশ করা হয়েছে এই বাতাসকে এই বাতাসের এই ঝড়ের অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করি অসার রামাফিহার এই বাতাসে যে অনিষ্ট হয়েছে তা থেকে আশ্রয় গ্রহণ করি অসার অমরাদবে আর যেই অনিষ্টের আদেশ করা হয়েছে এই বাতাসকে তা থেকে আমি আশ্রয় গ্রহণ করি যদি বাতাসকে আদেশ করা হয় এই বাতাস যাও আর কি ওই এলাকার লোকেরা খুব পাপে লিপ্ত হয়ে গেছে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে গেছে তাদের মধ্যে অবাধ মেলামেশা শুরু হয়েছে তাদের মধ্যে বেনামাজি অধিকাংশ মানুষ হয়ে গেছে সুতরাং সেই এলাকায় ঘূর্ণি জ্বর দিয়ে উল্টে পাল্টিয়ে দাও তারা বলছে যে চলন্ত বাস আসরের সময় আসরের সময় দিন বেলা যাতে মানুষ দেখতে পায় দিনের সময় বাস চলছে রাস্তায় রোডের উপর বাস উঠতে শুরু হয়েছে এই ঝড়ের শিকার হয়েছিল যে এলাকা ওই এলাকার এক ভাই এখানে দাম আছেন ঘরবাড়ি এমন হয়ে সব নিশ্চিন্ন হয়ে গেছিল যে তার পরিবারের একদিনে বারো জন মানুষ মারা গেছিল বিবাহর দিন ছিল আমার সেই ভাই এখানে আছেন আছেন বারো জন মানুষ মারা গেছে তার মধ্যে তার মা দুই তিন গেছে ভাগ্নে ভাগনি ভাতিজা ভাই মারা গেছে বারো জন এক পরিবার মাত্র চোদ্দ পনেরো বছর আমি তখন মোদির ইউনিভার্সিটিতে পড়তাম তখন কে করতাম তাহলে আল্লাহ আজাব কোন এলাকায় কখন যে আসবে বলার কিছু নেই আর সুনামি তো আপনাদের সামনেই আছে এতে সিডিতে এসছে সুতরাং এতে এ থেকে আদর্শীয় হাসিল করেন উপদেশ নেই যে আল্লাহ রব আলিন সমস্ত শক্তির মালিক হাদিসটিকে তাহলে ঝড় বাতাস দেখলে এই দোয়া পড়া উচিত আল্লাহুম্মা মিন খায়রি হাযহি আর-রিহি ওয়া খায়রি মা ফিহা মা উমিরাত বিহি ওয়া নাউযুকা আউযু মিন শাররি হাযহি আর-রিহি ওয়া শাররি মা ফিহা ওয়া মা উমিরাত বিহি আল্লাহু আলা নাবিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি